আমরা চারটি মূলনীতি সম্পর্কে আলোচনা করছিলাম বইয়ের শুরুতে বলেন করুন আপনি অবগত হন চারটি বিষয়ের ঐম অর্জন করা আমাদের উপর ওয়াজিব আল উলাফাত এক দুই ওইম অনুযায়ী আমল করা আসি তিন এর দিকে দাওয়া দেয়া রবিহী চার এই কর্তব্য পালনে সম্ভাব্য কষ্ট ও বিপদ বিপর্যয় সাবর করা शपथ सब मानसिग्रस्त क्यूँ तरा छाड़ा जरा ईमान एनेत अमल करा परस्पर के हक तथा सत्यर उपदेश दिए धर्यधारणर निरंतर उपदेश दिएर সৃষ্টির উপর প্রমাণ পেশ করার জন্য এই সুরা ছাড়া অন্য কোনো কিছুই অবতীর্ণ নাও করতেন তাহলে এই সুরাই তাদের জন্য সব দিয়ে যথেষ্ট হয়ে যেত এই বইয়ের মূল বিষয়বস্তু তাওহিদকে নিয়ে আপনার ব্যক্তিগত সংগ্রহশালায় আপনি উসুল তাহিদ সিরাসহ বিভিন্ন বিষয়ের কিতাব রাখতে পারেন কিন্তু ইসলামী আইলমের প্রত্যেকটি শাখা পরস্পর ওতপ্রতভাবে জড়িত আগের দার্সগুলোতে উসুল ও হাদিস শাস্ত্র বিষয়ক আলোচনা ছিল এখন মূলত তা সিরের দার্স হতে যাচ্ছে আমাদের আলোচিত চারটি প্রাথমিক মূলনীতি সরাসরি এই সুরা আল আসর থেকেই নেয়া এই দার্সে সুরা আল আসর নিয়ে আলোচনা করা হবে ইনশা আল্লাহ তালা আমরা আজ সুরা আসর নিয়ে কিছুটা আলোচনা করব তবে আমরা খুব একটা গভীরে যাব না কারণ এতদিন ধরে আমরা যা কিছুই আলোচনা করেছি তার পুরোটাই আসলে আল আসরের আবারও বলছি যে চারটি প্রাথমিক মূলনীতির ব্যাপারে আমরা এতদিন আলোচনা করেছি এগুলো সরাসরি সুরা আল আসর থেকেই নেওয়া হয়েছে সুরা আল আসরের ভূমিকা হিসেবে আত্মাবারানী থেকে একটি হাদিস উল্লেখ করাই যথেষ্ট হাদিসটি সহিদ যখন সাহাবি আদি আল্লাহআম কোথাও একত্রিত হতেন অথবা একে অপরের সাথে সাক্ষাৎ করতেন তারা কখনো সুরা আল আসুর তিলাওয়াত না করে বিদায় নিতেন না এ থেকেই বোঝা যায় তাদের আলোচনার বিষয়বস্তু কেমন ছিল নিজেদের আলোচনার বিষয়বস্তুর ব্যাপারে আমাদের অনেক বেশি সাবধান হওয়া উচিত আপনি আপনার কথাবার্তার সাথে তাদের আলোচনার কথা তুলনা করুন আপনি হাদিসে দেখতে পাবেন তাদের স্বপ্ন আশা চিন্তাভাবনা সব কিছুই ছিল ইসলামকে কেন্দ্র করে আপনি যে বইপত্র পড়ে শিখছেন এলম কেবল বইপত্রের সঞ্চয় নয় বরং এটি বাস্তব জীবনে প্রয়োগের বিষয় আপনি তাদের চলাফেরায় ইলমের প্রভাব দেখতে পাবেন মসজিদে একরকম আর দেয়ালের অপর পাশে ব্যক্তিগত জীবনে সম্পূর্ণ আরেক রকম এইরকম দ্বিমুখী তারা ছিলেন না বর্তমান যুগের মানুষদের নিয়ে জরিপ করলে দেখা যাবে একজন তো আলিবুল ইলম, ব্যবসায়ী ইঞ্জিনিয়ার পেশাদার ব্যক্তি সাধারণ শ্রেণীর লোক সবার আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাজনীতি না হয় খেলা ব্যবসা সম্পদ এমনকি এমন বিষয় যা সুস্পষ্ট হারাম এখন প্রশ্ন হল কেন সাহাবিরা তাদের ব্যক্তিগত বৈঠকে সুরা আসর তিলাওয়াত করতেন কুরআনের এত এত আয়াত এবং এত এত হাদিস জানা থাকা সত্ত্বেও কেন তারা এটি পড়তেন কুরআনে মোট ১১৪টি চোদ্দটি সুরা আছে কেবল সবাবের জন্য হলেও তো সুরা আল ফাতিহা সর্বপ্রথম গুরুত্ব পাওয়ার কথা কারণ সুরা ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয় অথবা সুরা ইখলাস প্রাধান্য পাওয়ার কথা কারণ এটি কুরআনের এক তৃতীয়াংশ কিন্তু কেন সুরা আল আসর সুরা আল আসরে রয়েছে তিনটি আয়াত চোদ্দ কুরআনের ছোট ছোট সুরাগুলোর মধ্যে এটি একটি এই সুরাটি আপনার বিশ্বাসের চারটি মূলনীতি প্রদান করে এই সুরার মাঝেই রয়েছে আপনার পরিত্রাণ দুনিয়া ও আখিরাতের সফলতার উপায় আছে এই সুরায় এই সুরা আপনার পথ প্রদর্শন করে বন্ধুত্বের সঠিক অর্থ এবং অপরের সাথে সম্পর্কের ধরন নির্ধারণ করে আর তাই সাহাবিরা এই সুরাকেই বেছে নিয়েছিলেন তাওয়া সাউবিল হক ইয়া তা আর সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্য ধারণের নিরন্তর উপদেশ দিয়েছে তাওয়া সাউবিল হক যারা পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে অর্থাৎ যারা পরস্পরকে আল্লাহ সুভায় নির্ধারিত উত্তম কাজের প্রতি আহ্বান করেছে এবং আল্লাহর নিষিদ্ধকৃত সকল গুণা ও মন্দ কাজ থেকে বারণ করেছে ওয়া তা এবং ধৈর্য ধারণের নিরন্তর উপদেশ দিয়েছে তাহিদের দাওয়া অথবা জিহাদের পথে যারা পরস্পরকে বিপদ আঘাত ও বিপর্যয়ের সময় বারবার সবরের উপদেশ দিয়েছে এখানে আল্লাহ সময়ের শপথ করেছেন আল্লাহ যে বিষয়ে ইচ্ছা শপথ করতে পারেন কোন বিষয়ে আল্লাহর শপথ করা বিষয়টিকে বিশেষ সম্মান ও গুরুত্ব প্রদান করে আমরা সবাই জানি আল্লাহ আল্লা সুবহায়ানাহু আতআর সব বাণী উচ্চ সম্মানিত তাহলে চিন্তা করুন আল্লাহ সুবাহানাহু আতআলা যে বিষয়ে কসম করছেন তা কতটা সম্মানিত অতএব আসমান ও জমিনের রবের কসম তোমরা কথা বলো এটা যেমন সত্য ঠিক তেমনি এটিও অর্থাৎ আমার ওয়াদাও সত্য বেদুইনটি কাঁপতে শুরু করল সে বলল কে সেই ব্যক্তি যে আল্লাহকে এতটা রাগান্বিত করেছে যে আল্লাহ সুভায়ানাহ আতআলা এমন শপথ করলেন আল্লাহর এই কসমটির ওজন সে অন্তর থেকে উপলব্ধি করেছিল আসর অর্থ হল সময় আল্লাহ সুবাহাল আল্লাহ আসর বলতে কোন সময়কে বুঝিয়েছেন তা নিয়ে আলিমদের মধ্যে ইতিলাফ রয়েছে কুরআনের শব্দগুলোর অর্থ কখনো কখনো অনেক ব্যাপক ও তাৎপর্যপূর্ণ হয় তাই একটি শব্দ বা আয়াতের ব্যাপারে আপনি বিভিন্ন মত দেখতে পাবেন আমার শিক্ষকতার অভিজ্ঞতা ও নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুযায়ী এগুলোকে সংক্ষেপ করে মোট চারটি মতে তুলে আনাই উত্তম বলে মনে করছি এবং আপনাদেরকে বলতে চাই এর প্রত্যেকটি মতই কিন্তু সঠিক প্রথম অভিমতটি হলো আসর অর্থ শুরু থেকে শেষ পর্যন্ত সময় আল আসরের প্রথম অর্থটি হচ্ছে আদাহর ওয়াজ্জামান বা সময় ও যুগ এখানে কোন যুগকে বোঝানো হচ্ছে তা নিয়ে আবার দুটো মত রয়েছে প্রথম মতটি হল সৃষ্টির শুরু থেকে বিচার দিবস পর্যন্ত সময় আর দ্বিতীয় মতটি হল মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময় অর্থাৎ এর দ্বারা বোঝানো হয়েছে মানুষের জীবন চরকার মতো প্রতিটি মুহূর্ত সেকেন্ড সময় পার হয়ে যাওয়ার সাথে সাথে জীবনের একটি অংশ হারিয়ে যায় আপনি নিজেকে এভাবে কল্পনা করুন যেন আপনি সময় থেকেই সৃষ্ট প্রত্যেকবার আপনার জীবনের এক একটা সেকেন্ড চলে যায় আর আপনার একটি অংশ কবরে গিয়ে সমাহিত হয় আব্বাস মতে আসর হচ্ছে সময় সময়কাল, জামানা যুগ ওয়াল আসরের এখানে ওয়া হলো একটি হারফু কসম বা শপথ বর্ণ খুব গুরুত্বপূর্ণ বলেই আল্লাহ সুবাহ সময়ের কসম করেছেন কিন্তু এটি এত গুরুত্বপূর্ণ কেন কারণ মানুষের জীবনের চূড়ান্ত ভাগ্য নির্ধারণকারী পরীক্ষা এই সময়কালের মাঝেই নেয়া হয় এটি এজন্য গুরুত্বপূর্ণ যে এ সময়ের ভেতরে আল্লাহ সুহায় না হুয়া তালা তাঁর অলৌকিক নিদর্শন সমূহ প্রকাশ করেন তিনি রাত করেছেন আচ্ছাদন হিসেবে এবং ঘুমকে সৃষ্টি করেছেন বিশ্রামরূপে দিনকে করেছেন কর্মশক্তিপূর্ণ যেন আমরা কাজ করতে পারি আর এসবই আল্লাহর নিদর্শন দিন রাত চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ আল আসুরের মাঝেই নির্দিষ্ট কক্ষপথে প্রবাহিত হচ্ছে সুতরাং আল আসুর অবশ্যই গুরুত্বপূর্ণ আর এই আল আসুরের মাঝেই আপনার চূড়ান্ত ভাগ্য নির্ধারিত হয় এর মাঝেই আল্লাহ আল্লা সুবহানাহা তার অলৌকিক নিদর্শন প্রকাশ করেন সময় এতটাই গুরুত্বপূর্ণ যে একজন ব্যক্তির জীবনের শেষ মুহূর্তটি তার চূড়ান্ত গন্তব্য নির্ধারণের কারণ হতে পারে সে যদি শাহাদা পাঠ করে তবে তা তাকে চিরস্থায়ী ধ্বংস থেকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে সেই জান্নাত যা আসমান ও জমিনের থেকেও সুবিশাল যদি জীবনের অল্প কিছু মুহূর্ত একজন ব্যক্তিকে চিরস্থায়ী ধ্বংস থেকে জান্নাতের বাগানের দিকে নিয়ে যেতে পারে তাহলে ভেবে দেখুন আপনার পুরো জীবনে এই সময়ের মূল্য কতটুকু ভেবে দেখুন সময় কতটা গুরুত্বপূর্ণ আর তাই আল্লাহ সুবাহানাহ আতলা সময়ের নামে কসম করেছেন শপথ করেছেন আচ্ছা দ্বিতীয় অভিমত হল এখানে রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লামের যুগকে বোঝানো হয়েছে আলাহ সাল্লামের যুগ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আদর্শ যুগ এটাই এই উম্মার সোনালী যুগ আল আসর আজ জাহাবি কারণ আমরা সব কিছুতেই সিদ্ধান্তের জন্য বার বার এই যুগের কাছেই ফিরে যাই এই সোনালী যুগের শিক্ষা দ্বারা নিজেদের জীবনকে সাজিয়ে না তোলা পর্যন্ত এই উম্মা কখনো সফলতা অর্জন করতে পারবে না রাজনীতি থেকে শুরু করে এইবাদা আকিদা শিষ্টাচার সঠিক পথ নির্দেশনা এই সব কিছুরই শিক্ষা এই সর্বোত্তম সোনালী যুগ থেকেই গ্রহণ করতে হবে পরের মতটি হল অর্থাৎ তৃতীয় অভিমত হল আসর হল দিনের শেষাংশ কতাদা তার অনেকগুলো মতের মধ্যে আল আসর সম্পর্কে একটি মত দিয়েছেন যে আল আসর হচ্ছে দিনের সর্বশেষ সময় অর্থাৎ সূর্যাস্তের আগমুহ দিন শেষে মানুষ কর্মস্থল থেকে ঘরে ফিরে সারা দিনের লাভ ক্ষতির হিসেব করে ওই দিনে তারা কি কি অর্জন করলো বা হারাল এসব চিন্তা করতে থাকে আপনি যখন এই দুনিয়াবি জীবন থেকে অবসর পান পার্থিব হিসেব নিকেশ মেলাতে শুরু করেন আল্লাহ ভায় নাহতআ চান তখন আপনি যেন দিনের ওই শেষ ভাগে আখিরাতের প্রতি মনোযোগ দেন তিনি চান আপনি যেন আখিরাত মুখী হন আখিরাতের লাভ ক্ষতি নিয়ে চিন্তাভাবনা করেন আখিরাত একটি ব্যবসায়িক লেনদেন ঠিক যেমন দিন শেষে আপনি লাভ ক্ষতির হিসেব করেন ব্যর্থতা অর্জন নিয়ে ভাবেন তেমনি আখিরাত নিয়েও তাই করবেন এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তারা এমন ব্যবসার আশা করতে পারে যা কখনো ধ্বংস হবে না সুরা আল ফাতিরের উনত্রিশ নম্বর আয়াত তিজারা হলো ব্যবসায়িক লেনদেন এখানে এমন এক লেনদেনের কথা বলা হচ্ছে যা কখনো ধ্বংস হবে না আল্লাহ আখিরাতকে একটি ব্যবসায়িক লেনদেন হিসেবে আখ্যায়িত করেছেন আর তা এই দুনিয়াবি ব্যবসা বাণিজ্য থেকে সম্পূর্ণ আলাদা এটা এমন এক লেনদেন যেখানে কোনো ক্ষতিই নেই দিন শেষে যেমন আপনি দুনিয়া নিয়ে ভাবেন ঠিক তেমনি আখিরাত নিয়েও ভাবুন আল্লাহ সুভায় তালা চান আপনি এই সময়ের সর্বোত্তম ব্যবহার করুন আমার এক উস্তাজ একবার আমাকে বলেন তার উস্তাজ তাকে একটি কথা বলেছিলেন অথবা তিনি কোথাও এটা পড়েছিলেন বা শুনেছিলেন আসলে তিনি মনে করতে পারছিলেন না কিন্তু কথাটি তার অন্তরে গেঁথে গিয়েছিল আর তিনি যখন এটা আমাকে বলেছিলেন কথাটি আমার অন্তরেও গেথে গিয়েছিল তিনি বলেছিলেন আলিমগণ আল আসরের মূল্য বোঝেন এর অর্থ জানেন এর উদাহরণ যেন বরফ বহনকারী গাড়ির বরফ বিক্রেতার মতো আমি শেষবার হাজে গিয়েছিলাম নব্বই শতকের মাঝামাঝিতে হজের মৌসুমে মিনা আরাফা ও মুজদালিফাতে অনেক মানুষ উত্তপ্ত গরমের মধ্যে মালবাহী গাড়িতে করে বড় বড় বরফ খণ্ড বিক্রি করত তারা যদি প্রতিটি সেকেন্ডের সুযোগ না নেয় এবং সেগুলো বিক্রি না করে তাহলে কি হবে বরফগুলো গলতে শুরু করবে তারা যদি বরফের গাড়িটি রেখে মিনার তাবুতে বিশ্রাম নিতে থাকে কিংবা অলসভাবে বসে থাকে তাহলে বরফগুলো তরল পানিতে পরিণত হবে আর তার বিনিয়োগ করা অর্থ মূলধন লাভ সবই নিঃশেষ হয়ে যাবে বরফটি যখন অনর্থক গোলে মাটির সাথে মিশে যায় তখন সে কেবল বিলাপ ও আফসোসই করতে পারে এই হারানো সম্পদটি ফিরে পেতে তার আর কিছুই করার থাকে না এই বরফটি হলো আপনার সময় আল্লাহর আপনি যদি একে বুদ্ধিমত্তার সাথে কাজে না লাগান তাহলে এটি পানির নিষ্ফল ফোঁটার মতো হারিয়ে যাবে আর ফিরে পাবেন না। আপনি বুঝতে পারবেন এ কেমন অসাধারণ একটি আল্লাহ সুবাহ সুরা আহাতে পূর্বান্নের শপথ করেছেন আল্লাহ এমন সময়ে শপথ করেছেন যখন দিনের আলো শুরু হয় মানুষজন কাজকর্ম করে আল্লাহ বলেন ওয়াদুহায়া পূর্বান্নের শপথ দিনের শুরুতে মানুষের কর্মদ্দীপনা শুরু হয় তারা স্কুল কলেজে যায় ব্যবসা শুরু করে অফিসে যায় এ সময়টাই হল দোহা দিনের প্রথম ভাগ এর কয়েক আয়াত পরেই আল্লাহ বলেন আপনার পালন কর্তা শীঘ্রই আপনাকে দান করবেন অতঃপর আপনি সন্তুষ্ট হবেন দোহা অর্থাৎ দিনের প্রথম ভাগের শপথ করার পরেই আল্লাহ সু ভায়ানাহালা তার নবীকে প্রতিদানের প্রতিশ্রুতি দিলেন ক্ষতিগ্রস্ত তৃতীয় অভিমত অনুযায়ী আসর হচ্ছে দিনের শেষ ভাগ সূর্য ডোবার মুহূর্ত। যখন মানুষজন কর্মস্থল থেকে ফিরে আসে একটি দিন শেষ হয়ে পরবর্তী দিন শুরু হতে থাকে আরবি মতে মাগরিবের সময় থেকেই নতুন দিনের সূচনা ধরা হয় লাফি লাফি নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই ক্ষতির মধ্যে আছে ক্ষতিগ্রস্ত কেন ক্ষতিগ্রস্ত বলা হয়েছে কারণ আপনি যদি ওই সময়টা অর্থাৎ দিনের শেষ ভাগ কাজে না লাগান তবে আপনার বরফ গোলে পানি হয়ে যাবে আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন আর দিনের শুরুতেই আল্লাহ আপনাকে ভালো কাজে উৎসাহিত করতে পুরস্কারের প্রতিশ্রুতি দিচ্ছেন সুতরাং তৃতীয় মতানুযায়ী যদি আপনি পুরো দিনকে সৎ কাজে ব্যয় না করেন তবে দিনের শেষে আপনি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত বলে বিবেচিত হলেন সর্বশেষ অভিমত বা চতুর্থ অভিমত হল আসরের সালাতের ওয়াক এক্ষেত্রে দুটো মত রয়েছে কেউ কেউ বলেছেন আল আসর বলতে আসরের সালাতকেই বোঝানো হয়েছে আরেকটি মত হচ্ছে এটি আসলে আল আসরের ওয়াকথ অর্থাৎ আসরের সালাত নয় বরং আসরের সালাতের সময়টাকেই বোঝানো হয়েছে আসরের সালাতের গুরুত্ব ও মর্যাদা বোঝাতেই এই মতটি দেয়া হয়েছে বলেছেন মান যে ব্যক্তি আসরে সালাত পরিত্যাগ করল সে যেন ওই ব্যক্তির ন্যায় যে তার পরিবার সম্পত্তি সব হারিয়ে হয়ে গিয়েছে শাহী বুখারির অপর এক বর্ণনাতে আছে ফাকাদ হাবিত যে ব্যক্তি আসরের সালাত ত্যাগ করবে তার সকল আমল বিনষ্ট হয়ে যাবে লক্ষ্য করুন এই হাদিসগুলোতে আসরের সালাতের সময় মিস করার কথা বলা হচ্ছে সালাত একেবারে ত্যাগ করার কথা কিন্তু বলা হচ্ছে না কেবল আসরের সালাত ওয়াকতে না পড়ার পরিণতি হল এমন কল্পনা করুন আপনার খুব ভালো একটি চাকরি আছে সুখের সংসার বেশ চমৎকার সময় কাটাচ্ছেন আপনি হঠাৎ একদিন দেখলেন আপনার চাকরি পরিবার ধন সম্পদ কিছুই নেই এক কথায় আপনি নিঃস্ব ও দেউলিয়া ওই মুহূর্তে আপনার যেই কষ্টের অনুভূতি হবে রসুল উল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন আসরের সালাতের ওয়াক মিস করা লোকের অবস্থা তার চেয়েও করুন এই ছিল আল আসর সম্পর্কে চারটি অভিমত এখানে যুগের কসম করেছেন সমস্ত সময় এর আওতাভুক্ত মনে রাখতে হবে আল্লাহ যে শব্দ ব্যবহার করেন সেগুলো অনন্য একটি শব্দ অনেক ব্যাপক অর্থ বহন করে আল্লাহ এখানে কোন নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করেননি তাই যা কিছু সময়ের আওতায় আসলে সে সবকিছু এই একটি আয়াতের অন্তর্ভুক্ত আর সানকৃতি রাহিমাহুল্লা ইমাম আতারির এই মতটি গ্রহণ করেছেন আমরা আদুয়া আল বায়ানের লেখক সানকৃতির কথা বলছি অনেক মানুষের নাম শানকৃতি হয় আর এই নামে অনেক আলিমও আছেন কিন্তু আপনি যখন বলবেন আর শানকৃতি তখন এই সংস্পর্শে থাকা মানুষজন শাইক মোহাম্মদ আল আমিন আর শানকৃতির কথাই চিন্তা করে রাহিমাহুল্ল যেমন কেউ যদি বলে আল কিতাব তাহলে আমরা বুঝে নেই যে কোরআনের কথা বলা হচ্ছে যদিও কিতাব অনেক আছে আমার বাবা যখন মদিনাতে পড়াশোনা করছিলেন তখন তিনি সেখানে বাবার শিক্ষক ছিলেন তিনি ছিলেন এইমের এক পর্বতস্বরূপ আমার খুব ইচ্ছে ছিল তাকে দেখার যদিও আমার সে সুযোগ হয়নি আমার বাবার কাছে আশান কৈত প্রায় পঞ্চাশ বছর পুরনো অডিও লেকচারের অনেকগুলো ক্যাসেট ছিল তিনি খুব যত্নে নিজের বিছানার নিচে এগুলো রাখতেন আনুমানিক বারো বছর আগে এফবিআই এগুলো ছিনিয়ে নেয় আমার মনে আছে আমি এসব ক্যাসেট থেকে কিছু কিছু শুনতাম যার মধ্যে ছিল সুরা আ তাওবার তাফসির এই মহিরু সম ব্যক্তির ছাত্রদের মধ্যে ছিলেন ইবনেবাজ আল উসাইমিন আব্দুর রহমান আল বার্রাক হামুদ আল ওকলা আইবি বাকর আবু এবং আতিয়া সালিম রহমাতুল্লাহ আলাহিম আজমাইন আমার বিশ্বাস তার এক নাম্বার ছাত্র ছিলেন আতিয়া সালিম কারণ তিনি কখনোই শাইক আসান কৃতির পাশ ছাড়া হতেন না আশান কৃতি রাহেমাহুল্লা কুরআনের তিনটি তাফসির লিখেছিলেন এদের মধ্যে শেষের শ্রেষ্ঠ ও সবচেয়ে অসাধারণ এতে তিনি কুরআন দিয়ে কুরআনের তাফসির করেছেন এই তাফসিরের মোট সাতটি খণ্ড আছে আর যখন তিনি সুরা আল মুজাদিলার বাইশ নম্বর আয়াত পর্যন্ত পৌঁছালেন তার মৃত্যু হল রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র আতিয়া আলিম আমার বাবার শিক্ষক আমার শিক্ষক এবং আমি তার খুব ঘনিষ্ঠ ছাত্র ছিলাম তিনি আর মৃত্যুর পর তাফসিরের বাকি অংশ শেষ করলেন আর তারপর তা প্রকাশিত হল এবং বিশ্ব জুড়ে আজতা আদা আল বায় নামে পরিচিত বাবার কাছে শুনেছি আর শানকৃতি প্রশ্ন করা হয়েছিল আপনি কেন তাফসিরের উপর এত জোর দেন তার জীবনের একটা বিশাল অংশ তিনি তাফসিরের পেছনে ব্যয় করেছিলেন যদিও তিনি উসুলের ক্ষেত্রে অত্যন্ত এলিম সম্পন্ন ছিলেন ফিকের উপর তিনি গভীর জ্ঞান রাখতেন আকিদার উপর অত্যন্ত গভীর এলিম সম্পন্ন ছিলেন তিনি এবং এই বিষয়গুলো নিয়ে তার লেখা বিভিন্ন ছোট পুস্তিকাও রয়েছে ইসলামী জ্ঞানের অনেক শাখার উপর গভীর পাণ্ডিত্যের অধিকারী ছিলেন তিনি আরবি ভাষা ও ব্যাকরণের উপরও গভীর দখল রাখতেন তিনি তো তিনি এই প্রশ্নের জবাবে বলেছিলেন কুরআনের কোন আয়াতের ব্যাপারে সালাফগণের একজনেরও এমন কোন মত নেই যা আমি জানি না তিনি এখানে গর্ব করছেন না বরং তিনি তার ছাত্রদের সাথে একান্তে আলাপ করছেন তাদের জানাচ্ছেন আর তার ছাত্ররাও কারা এক একজন প্রতিভাবান আলীম আমার বাবা বলেছিলেন তিনি নিজের কানে এটা শুনেছেন আর অবশ্যই আমি আমার বাবার কথা বিশ্বাস করি এবং তাকে ভালোবাসি আল্লাহ সুবাহনাহালা তাকে নেক আমল সমৃদ্ধ কল্যাণময় দীর্ঘ জীবন দান করুন যখন আমি পরবর্তীতে মদিনা ইউনিভার্সিটিতে ফিরলাম আমি শাই আতিয়া সালিমের সান্নিধ্যে ছিলাম তো একদিন আমি তাকে প্রশ্ন করলাম আমি আমার বাবার কাছ থেকে এরকম একটি কথা শুনেছি আপনি কি এই কথোপকথনের ব্যাপারে কিছু জানেন সাই কাতিয়া আমাকে বললেন যেদিন তোমার বাবা এ প্রশ্ন করেছিলেন সেই দিন সেই স্থান এবং তার চারপাশের অবস্থার কথা আমার এখনো মনে আছে আশান কৈতি রাহেমাহুল্লাহ ছিলেন ইলমের পর্বতস্বরূপ কুরআনের কোনো আয়াতের ব্যাপারে সালাফদের এমন কোনো মত ছিল না যার ব্যাপারে তিনি জানতেন না আর এখন ছোকরা বদমাস ছেলে পেলে ছুটোছুটি করে বেড়ায় আর নিজেদের এমন ভাবে উপস্থাপন করে যেন তারা মুফাসিদ্দের ইমাম আল্লাহর শত্রু এবং মানবজাতির শত্রুদের সন্তুষ্ট করার জন্য তারা তুচ্ছ মূল্যে আল্লাহ সুহলার আয়াত এবং রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের হাদিস রীতিমতো বিক্রি করে দেয় কিছুদিন আগে এক ভাই এসেছিলেন আমার কাছে তিনি সত্যবাদী ছিলেন আর আমি তার সত্যবাদী তাকে সম্মান করতে বাধ্য তো তিনি আমাকে বললেন আপনি কি আমাকে একটি তাসকিয়া বা রেকমেন্ডেশন লেটার লিখে দেবেন যাতে করে আমি অমুক জায়গায় পড়ার সুযোগ পাই যেহেতু আমি তাকে চিনি না তাই কিছু প্রশ্ন জিজ্ঞেস করলাম তিনি বেশ আন্তরিক এবং সৎ ছিলেন তো তিনি বললেন তিনি শিখতে চান যাতে করে এ দিয়ে টাকা রোজগার করতে পারেন তিনি আরও বললেন তিনি অমুক অমুককে চেনেন যারা কেবলমাত্র আরবি জানে এরা ইনস্টিটিউট খুলে বসেছে আর প্রতি বছর প্রত্যেক ছাত্রের কাছ থেকে ফি নিচ্ছে তিনি এমন অনেকের নামও বললেন যাদেরকে আমি চিনিও না এমন একজনের কথা উনি আমাকে জানালেন যদি আপনি তার কাছ থেকে কুরআনের তাফসির শিখতে চান তাহলে তাকে টাকা দিতে হবে আর এই ভাইটিও এটাই চাচ্ছিলেন কিছু এলম জোগাড় করে সেটা বেঁচে খেতে চাচ্ছিলেন তিনি আজকে নিকৃষ্ট সব আমাদের মধ্যে আছে যখন তাদের নিজেদের উপর বিপর্যয় আসে এসব লোকেরা সবাই একসাথে চেঁচাতে শুরু করে আর একে অপরকে উসকে দেয় তারা আল্লাহ সব তাল আর আয়াতের অর্থকে বিকৃত করে হাদিসের অর্থকে বিকৃত করে আর যখন উম্মার উপর কোনো বিপর্যয় আসে যখন উম্মার উপর জেনো সাইড চালানো হয় তখন তারা নিশ্চুপ থাকে এরাই হলো নপুংসক আমি আগেও বলেছি এখনও বলছি এরাই হলো উম্মার নপুংসক সেই হলো নপুংসক যার পুরুষ ও নারী উভয়ের জননাঙ্গ থাকে আর তার চিন্তা আর কথার ধরনের মধ্যে সাংঘর্ষিক ও অসম বৈশিষ্ট্য থাকে উম্মার নপুংসকদের একই অবস্থা যখন কাফিরদের রক্তপাত হয় তখন তারা একভাবে চিন্তা করে আর যখন মুসলিমদের রক্ত ঝরে তখন তারা সম্পূর্ণ ভিন্নভাবে চিন্তা করে আসলে এদের চেয়েও বেশি দোষ হলো স্রোতের টানে ভেসে আসা ভেড়ার মতো ওইসব লোকের যারা এদের অনুসরণ করে দোষ এই মূর্খ জনগণের আপনি দেখবেন অলংকারের ব্যাপারে কোনো ধারণা নেই এমন লোকও নিজের স্ত্রী বা নিজের মার নেকলেস সারানোর জন্য অলঙ্কারের দোকানির কাছে সেটা আধা ঘণ্টা রাখার আগেও দশ বার ভাববে সে আগে নিশ্চিত হয়ে নেয় এই দোকানই বিশ্বস্ত সে কাজ জানে দক্ষ নেকলেস দেয়ার আগে সে এই ব্যাপারগুলো নিশ্চিত হয়ে নেয় ডাক্তারের ক্ষেত্রেও একই কথা সে খুঁজে খুঁজে সেরা ডাক্তারকে খুঁজে বের করবে তারপর তার কাছে যাবে কিন্তু যখন দিনের প্রশ্ন আসে সে কোন রকম যাচাই বাছাই ছাড়াই এসব নপুংসকদের কাছ থেকে দিন গ্রহণ করবে যাই হোক আমরা মূল আলোচনাতে ফিরে যাই সুরা আল আসুরের এই আয়াতের ব্যাপারে শাইক আসান কৈতি রাহমাহুল্লাহ বলেছেন সুরা আল আসুরের আগে রয়েছে সুরা আতাস আর তারপর এসেছে সুরা আল আসর আর তারপর এসেছে সুরা আল হুম এখানেও আল্লাহ সুবাহ বলেছেন সঞ্চিত সম্পদ তোমাদের চিরজীবী করতে সক্ষম নয় সুতরাং এখান থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত সময়ের সদ্ব্যবহার করার যাতে করে মৃত্যুর পরবর্তী জীবনে সফল হওয়া যায় এটির উপসংহার হল যেহেতু সুরা আল আসরের আগের এবং পরের সুরাগুলোতে দুনিয়াবি জীবনের সময়ের সঠিক ব্যবহার না করার পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে এবং সময়ের সর্বোত্তম ব্যবহারের দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে সুতরাং এই দুইয়ের মধ্যবর্তী সুরাটি অর্থাৎ সুরা আল আসরও একই তাৎপর্য বহন করে দুনিয়ার জীবনে আপনার সময়ের সদ ব্যবহার করুন সাইক আর মতে সুর আসরের বুঝতে হলে আমাদেরকে এর আগের ও পরের সুরার মূলভাবকে বুঝতে হবে এবং সেটা অনুযায়ী সুরাহ আল আসর বুঝতে হবে পরবর্তী পর্বে আমরা আল আসরের তাৎপর্য ও শপথের বিষয়ে কিছু আলোচনা করব ইনশা আল্লাহ ত এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মিডিয়ার ফেসবুক wwwfacebookcom Mubashirin.